মানবতার সমাধান <try noise> আমরা হাদিস শরীর থেকে ধারাবাহিক আলোচনা শুনে আসছি যে হাদিসগুলো আমাদের অন্তরকে নরম করবে আখরাত মুখী করবে আল্লাহ সন্তোষের দিকে ধাবমান হতে সাহায্য করবে কিতাবর রাখা এক চাপ্টার থেকে হারি সহিফ থেকে হাদিসগুলো আমরা শুনে আসছি আজকে যে হাদিসটি আপনাদের কাছে পেশ করব সেটি বর্ণনা করেছেন আবু হরু আল্লাহ আনহু তিনি বলেছেন কলার রাসুল্লাহি সাল আলহি আসাল্লাম লাউ তা আলামুনা বাকাই তুম ক্যা ছোট্ট হাদিস কিন্তু অর্থ অনেক ব্যাপক হাজি রসুল্লাহ সাল্লামে সাদ করলেন তোমরা যদি জানতে যা আমি জানি তাহলে তোমরা খুব অল্পই হাসতে আর বেশি করে কানতে তোমরা হাসতে কম কানতে বেশি যদি সত্যিকার তোমরা জানতে যে রিয়েল সিচুয়েশনটা কি হবে আখের হাতে এটা যদি তোমরা ভালো করে জানতে তিনি তো চেষ্টা করেছেন আমাদেরকে জানাতে এবং আল্লাহ তালা কোরআনে এবং তিনি রসুল্লাহ সাল্লা সালের মাধ্যমে হাদিস শরীফে এ পুরো জানানোর জন্য আমাদেরকে ত্রুটি করা হয়নি। আমাদের জানা জেনে সেগুলোকে উপলব্ধি করা এবং সেগুলোকে লালন পালন করে আমাদের ধ্বংসের হাত থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে বিগত কয়েকটি সেশনে আমরা দেখেছি কীভাবে রসুলুল্লাহ সাল্লাহ সালাম জান দিয়ে চেষ্টা করেছেন আমাদেরকে উদ্ধার করতে ধ্বংস থেকে যাহান্নাম থেকে বাঁচাতে আমাদেরকে সেটা নিজেদেরকে এগিয়ে আসতে হবে এই হাজি তিনি সতর্ক করার জন্য বললেন যদি তোমরা জানতে তাহলে হাসতে কম কানতে বেশি আসলে তো আমাদেরকে কানতে হবে বেশি হাসতে হবে কম আল্লাহ আল্লাহতলা নিজেও কোরআনে পাকে বলেছেন মোনাফিকরা যখন হাসাহাসি করছিল মোমিন মুসলমানদেরকে নিয়ে মাঝে মধ্যে বিদ্রুপ করত পেছনের দিকে তাদেরকে নিয়ে ঠাট্টা মস্কা করতো হাসা হাসি করত আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বললেন তাদের মাধ্যমে তারা হাসু কম কাঁদুক বেশি করে এমনি আব্বাস রাজিউল্লাহুমা এই আয়াতের তা তিনি বলেছেন দুনিয়া কালিল দুনিয়ার সময়টা তো খুবই কম ফাল হাকুফি হামায় তারা যদি খুব হাসতে চায় হাসুক দেখি কতদিন হাসতে পারে দুনিয়াতে বেশি হাসা যাবে না আবাদান। এই দুনিয়ার হাসি শেষ হয়ে যখন তারা কবরের দিকে যাবে পরকালের দিকে রওনা হয়ে যাবে তখন যে তাদের কান্না শুরু হবে সে কান্নার কোন শেষ আর থাকবে না আজকে যারা বেশি হাসে তারা কালকে দিন হবে বেশি। আজকে যারা আল্লাহ সামনে কাঁদে বেশি পরকালে আল্লাহ তাদেরকে হয়তো হাসার সুযোগ দেবেন আরেকটি হাজি তিনি নিষেধাজ্ঞা এসেছে ভাই নাক হাকে তুমি তো কাল বেশি করে হাসি দেওয়া অন্তরকে মুর্দা করে ফেলে আনাস আনহু একটি সুন্দর হাদিস বর্ণনা করলেন নবী করিম সাল্লি সাল্লাম তিনি ওনার এক্সপেরিয়েন্স সাহাবেদিকে শেয়ার করলেন যে আমি একদিন জিব্রাহল আলহি সাল্লা সাল্লামকে বললাম ইয়াদ হাকু কাত্ত হে জিব্রাহল বলবেন কি আমি যতদিন মিকাইলকে ইলকে দেখেছি একদিন হাসতে দেখি কারণটা কি যেদিন থেকে জাহান নামকে আল্লাহ তৈরি করেছেন জাহান নামকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে মিকাইলের চেহারায় হাসি চলে গেছে ভয় তো মিকাইল আলহি সালামকে আল্লাহ তালা তো নাম দেবেন না ফেরত তারা গুণা করার প্রশ্ন আসে না এরপরেও জাহান্নাম দেখার কারণে তাদের মধ্যে এত ভয় আর যারা জাহান নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে জিন এবং ইনসান যাদেরকে নিজ হাতে নিজ দায়িত্বে ভালোমন্দ করার এই এফতেলা পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছে যাদের জাহার নামে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তারা যে হাসে বেশি কাঁদে না অথচ মিকায়েল আলহিসাম তিনি হাসতেন না এই কারণে এই ভয় জাহার দেখি এত ভয় পেয়েছে ওনার হাসি বন্ধ হয়ে গেছে এই যে জানার জাহান যে দৃশ্যগুলো এসেছে আমরা দেখিনি কিন্তু দৃশ্যগুলোর কথা কোরআন এবং হাজিস এসেছে এটাই যথেষ্ট হয়ে যাওয়ার কথা ছিল বেশি কান্নাকাটি করার জন্য যারা এই কথাগুলোকে অন্তর দিয়ে ইয়কিন করেছেন বিশ্বাস করেছেন লালন করেছেন পালন করেছেন তারা ঠিকই কান্নাকাটি করেছেন সাহাবাই কেরাম ঠিকই কান্নাকাটি করেছেন সালফে সালহীন সব সময় চোখের পানি ফেলতেন হাসি ফুর্তি করে সময় কাটানোকে তারা তাদের জীবনে কোনো দিন অ্যালাও করতে চিন্তাই করতে পারেন মিকাইল হাদিসে বর্ণিত হয়েছে মুসনাদ আহমাদে মহাদিস কেরাম বলেছেন হু হুজাইদ এ হাদিসির সনতাও বেশ ভালো মজবুত আছে পরের হাজি সোহে মুসলিমে আসছে কানা সাল আলী ওয়াসাল্লামি না কুম ক্যাথি র কসম করে বলেন যে আল্লাহর হাতে আমার জান রয়েছে তোমরা যদি দেখতে আমি যা দেখেছি তাহলে তোমরা অবশ্যই হাসতে কম কানতে অনেক বেশি কল আমার এই তা ইয়ারাসুল আল্লাহ আরজ করলেন ইয়ারাসুল্লাহ কি দেখেছেন আপনি আমি দেখেছি জান্ন আল্লাহ তালা ওনাকে মে নিয়ে গিয়ে দেখিয়ে এনেছেন মাঝে মাঝে স্বপ্নেও বিভিন্ন দৃশ্য দেখিয়েছেন সরে জমিনে মেয়াজে দেখিয়েছেন তিনি দেখেছেন দেখার পরে তার যে ফিলিং উপলব্ধি তিনি টাইম টু টাইম উম্মতকে তা এক্সপ্রেস করেছেন বলে গেছেন সতর্ক করে গেছেন এনার নাদিরুলিয়ান ওই ব্যক্তির মতো বলেছেন যে ব্যক্তি নগ্ন হয়ে তার উম্মতকে তার জাতিকে সতর্ক করেছে আমি তোমাদেরকে সতর্ক করার চেষ্টা করছি আখ হুজা যেরকম আনিন নার আমি তোমাদের কমর ধরে জাহান্নান থেকে বাঁচানোর চেষ্টা করছি দেখার কারণেই তিনি চিন্তা করতে পারেননি তিনি সহ্য করতে পারেন না এই যে তার উম্মত এই জাহান নামে গিয়ে চলবে এই জন্য তিনি এত চেষ্টা করছেন এবং বিভিন্ন তরিকায় আমাদেরকে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন আমাদের মধ্যে চেতনা সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন মানুষ কেন এই হাসি খুশির দিকে যায় মানুষ কেন সিরিয়াসলি আখারা চিন্তা করে না মানুষের এই রোগ এর কথা আল্লাহ তালা কোরআন পাকে সুরা আম্বিয়াতে এসাদ করেছেন ইসমিল্লা রহমান রাহিমাবলিনা হেসা বহুম মানুষের হিসাব দেওয়ার সময় একদম তারা তাদের গাফলাতের মধ্যে মুখ ফিরিয়ে নিয়ে কখন হিসাব আমরা তো এখন মারাও যায়নি আমরা তো বেঁচে আছি এখনো অথচ এই আয়াতে আল্লাহ তালা বলেছেন হিসাবের সময় ঘনিয়ে এসেছে আমাদের হিসাবে অনেক দূর মনে হয় কিন্তু আল্লাহর হিসাবে অনেক কাছে আর একটা মানুষ যখন তার ইন্তেকাল হয়ে যায় তখন থেকে সে হিসাবের তরিকা লাইনে ঢুকে গেছে অলরেডি তখন থেকে তার হিসাব নিকাশের চিন্তা চলছে আসলে মৃত্যুর আগ পর্যন্ত একটু দূরে মনে হয় মৃত্যু হয়ে গেলে কিন্তু তার আখ রাতের জার্নি শুরু হয়ে গেল কি মৃত্যুর প্রক্রিয়াটা যখন চলে মৃত্যু যখন সংঘটিত হয় ওই টাইমে মানুষ কি আর দুনিয়াতে থাকে তার বডি আছে দুনিয়াতে কিন্তু তার মনটা কোথায় এখন চলে গেছে অন্য দিকে এখন সে চাইলে আর দুনিয়াতে কিছু করতে পারবে এখন তার তবা দরজা বন্ধ হয়ে গেছে মালাম ইফারতের এখানে সর্বশেষ নিঃশ্বাস চলে এসেছে তার দম টানাটানি চলছে চাকরাতের মত চলছে এই সময় যদি সে তবা করতে চায় আর তবা নসিব হবে না তার মানে তার এই দুনিয়ার জিন্দিগির স্বাধীনতার শেষ গণ এই জন্য মহুতটা আসলে দুনিয়ার মধ্যে নয় যদিও আমাদের দুনিয়ার সামনে ঘটে কিন্তু এটা এক হিসাবে দুনিয়ার জীবনের পরে আখেরাতের জার্নি শুরু হয়ে গেছে তো সময় থেকে মানুষ টের পায় মৃত্যুর সময়টা সে যাচ্ছে তার ঠিকানা কোনটা হবে তাকে দেখানো হয় তুমি যাচ্ছ চিন্তা করো না যদি জান্নাতি হয় ওই যে জান্নাতে দৃশ্য ফুটে উঠবে ফিরেস তারা সুসংবাদ দিবে আবসেরুবিল জন্নাতিল্লাতি কুন্তুমতু আদুল কোনো চিন্তা নাই ওই জান্নাতিতে যাবেন সেই জান্নাতের সুসংবাদ আপনি নেন ওই সুন্দর জান্নাত দেখেন সে জান্নাতের দিকে তাকিয়ে থাকে জান্নাত দেখে আর তার রুহ কব্জ হয়ে যায় রুহটা কব্জ হইতে ব্যথা লাগে সাকাতন মাউত আছে কষ্ট হয় কিন্তু জান্নাতের আশায় কষ্টটা হজম করা যায় মনটা ওই দিকে জান্নাতের দিকে চলে যায় কষ্ট লাঘব হয়ে যায় হালকা হয়ে যায় যখন জাহান্নাম দেখানো হয় সিন জাহান্নঠে ফেরেস্তার আল্লাহ হুকুম থেকে বলেন যে তোমার এই কি শুরু তোমার এই কি শাস্তি তোমার শাস্তি কেমন শুরু তোমার জান কবজা করতে এখন তোমার বারোটা বাজবে আর তারপরে তুমি কোথায় যাবো ওই যে জাহান্নামে দাও দাও কার আগুন তোমার ঠিকানা রেডি হয়ে আছে গেট রেডি ফর দ্যাট তখন তার কষ্ট বাড়ে আরও বেড়ে যায় যে আল্লাহ সামনে কি আসছে তো মানুষ যখন মৃত্যুকে এরকম ভুলে যায় এই জন্য তার মধ্যে গাফলতি আসে হাসি খুশি বেশি করতে চায় এই হাদিসে বলা হয়েছে এক সেরুমিন জেকরে হাদি যে জিনিস দুনিয়ার সমস্ত মজাকে নিঃশ্বাস করে দেবে সেটাকে বেশি করে স্মরণ করো সেটাকে বেশি করে ইয়াদ করো ভুলে যায় না ওটাকে প্রত্যেক দিন মনে করো কিন্তু মানুষ গাফলতিতে থাকে তাফসির পরে শুনবো আমাদের বিরতি চলে এসেছে বিরতির পরে এই বিষয়ের আলোচনা অবহাতে থাকবে আবিল্লাহি তৌফিক আসসালাম আলাইকুমুল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ বদরুদ্দু জানি আপনারা দেখছেন বাংলা ডায়লগ ডায়ল ডিসন ডিসকশন ডিবেট ডিবেলিমিনেট মিসকশন গেট ইন বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচাঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে সর্বোত্তম জিক্র হল ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি दर्शक मंडल बितर पूर्वे आलोचना कर একটি হাদিস যেখানে রসুল্লাহ সাল আলহিম এরশাদ করেছেন তোমরা যদি জানতে যা আমি জানি তাহলে তোমরা হাসতে কম হাসা হাসি কম করতে বেশি করে চোখের পানি ফেলতে আল্লাহর কাছে কানতে বেশি এই হাদিসের উপলক্ষে যে আলোচনা হয়েছে সে প্রসঙ্গে সুরা আল আম্বিয়ার এক থেকে তিন আয়াতে আল্লাহ তালা এর সাদ করছেন একখতার আলী হেসা বুহম অহুম ফি গাফলাতি আরেদো মানুষের হিসাব দেওয়ার সময় ঘনিয়ে এসেছে অথচ তারা গাফলাদের মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছে তারা এটা নিয়ে চিন্তা করে না তারা গাফলাতের মধ্যে আছে ফুর্তির মধ্যে আছে হাসির মধ্যে আছে খেলাধুলার মধ্যে আছে রব বিহীম মহদাসিন তাদের রবের কাছ থেকে যখনই কোনো নতুন একটা কথা তারা শুনে আসে কোরআনের আর কি সুরা আসে নতুন আয়াতের খবর আসে অথবা আমাদের জমানে আমরা হাদিস থেকে শুনি যখনই কোনো নসিহা শুনি ওহম ইয়াল আবন শোনার পরেও কি করে তারা খেলাধুলা করে শোনার পরেও খেলাধুলা করে সিরিয়াস না কাফলতের মধ্যে ডুবে থাকে লাহি এতন কুলুবহুম তাদের অন্তরের মধ্যে খেলাধুলা অন্তরের মধ্যে আমোদ ফুর্তি অন্তরের মধ্যে জান্নাত জাহান্নামের মতন এত বিশাল বিষয় তাদের মাথায় নেই অন্তরে নেই অন্তরের মধ্যে ফেরা করা নাফসের চাহিদা পূরণ করার জন্য কল্পনা করে আর পরিকল্পনা করে আর কল্পনা করে আর পরিকল্পনা করে গাফলাতের মধ্যে আছে এবং এই গাফলাতের মধ্যে থাকার কারণ হচ্ছে যে তারা মহদকে ভুলে যায় মহুদকে যদি স্মরণ করতে পারতো তাহলে এই গাফলাত তাদেরকে পেয়ে বসতো না যে আমি যদি আজকেই চলে যাই কালকেই চলে যাই কী হবে কি নিয়ে যাচ্ছি একটু কয়েক সেশন আগে আমরা হাজির শুনেছিলাম আল্লাহর ভয়ে বনি বলল আমি তো মরে যাচ্ছি আমাকে জালিয়ে যাতে করে আমাকে আল্লাহ জোগাড় না করতে পারেন আজাব দেওয়ার জন্য আল্লাহর আজাবের ভয়ে এসে এমন উল্টোপাল্টা পাল্টা করেছে অথচ আল্লাহর ভয় আমাদেরকে পেয়ে বসলো না আমরা গাফলতির মধ্যে হাসা হাসির মধ্যে থাকলাম এই জন্য মহুদকে বেশি করে মনে করতে হবে আক্তলে হাদেম্লা দাদ যেই দিনির দুনিয়ার সমস্ত মজাকে নিঃশেষ করে দেয় স্বাদকে শেষ করে দেয় সেটাকে বেশি বেশি স্মরণ করো বারে বারে স্মরণ করো মহুতের সময় এসে গেলে সমস্ত দুনিয়ার মজা নষ্ট হয়ে যায় কার মৃত্যু হচ্ছে এই সময় যদি নিয়ে আসে যে বাবা পোলাও কোর মানি এসেছি একটু খান না একটু একটু খান মরার আগে বাবার কে খাইতে মারা চাইবে না কারা যদি কোন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছে খুব বিয়ে করতে মনে চেয়েছে কিন্তু প্রস্তাবটা অগ্রাহ্য করা হয়েছে প্রস্তাবটা কবুল করা হয়নি মনে খুব দুঃখ জ্বালা প্রেমের জ্বালা নিয়ে এখন মরে যাচ্ছে এখন মরার উপক্রম যদি হয় এখন যদি রুহানি টানাটানি শুরু হয়ে যায় এখন যদি প্রেমিকা এসে দাঁড়ায় যে আমি রাজি আছি আপনাকে বিয়ে করতে আর বিয়ে করার শখ আছে দুনিয়ার কোনো মজা নেই সব শেষ হয়ে গেছে দুনিয়ার সব মজা শেষ হয়ে গেছে একটা জমি বাড়ির কাছে বিক্রি হচ্ছে কেনার জন্য বহুদিন চেষ্টা করেছে জমিওয়ালা বিক্রি করবে না এখন বিক্রি করবে আর আপনি মৃত্যু মৃত্যুসজ্জায় আছেন এখন যদি বলে জমিটা কিনবেন এখন আর জমি কিনতে আর আছে যদি বলা হয় যে আপনার ব্যবসায় তো কালকের ব্যবসায় এত লাভ হয়েছে একদিনে এক লক্ষ টাকা লাভ হয়ে গেছে শুনে খুশিতে এক লাভ দিবেন। না সব মজা শেষ কোনো মজা নেই আর দুনিয়ার কোন মজা নেই কোনো আকর্ষণ নেই এই যে ছেলে মেয়ে কলিজা টুকরা স্ত্রী কলিজার টুকরা স্বামী কলিজা টুকরা এত আদরের এত মায়ার প্রথম প্রথম হতে মৃত্যুর শুরুতে শুরু হচ্ছে ওই সময় হয়তো কিছু খেয়াল করে মনে পরে ছেলেমেয়ের কথা পরিবারের কথা যখন মেইন ফাংশন শুরু হয়ে যায় মউতে তখন আর কারো কথা মনে পড়ে সবাই কাঁদছে আহা আমার আব্বা চলে যাচ্ছে আমার আম্মা চলে যাচ্ছে আর কোনোদিন পাবো না শেষ তিনি কি কারো যেন কাঁদছেন এখন আর তিনি কার জন্য কাঁদেন না এখন আর তিনি কাঁদেন কার জন্যে নিজের জন্য কি নিয়ে যাচ্ছি এখন তো আর পেয়েছেন আমি খালি হাতে চলে যাচ্ছি আমার সর্বনাশ ঘটে গেল গোটা জীবনের সুযোগ আল্লাতাল দিয়েছেন আমি হারিয়ে ফেললাম খেলায় খেলায় সুযোগ নষ্ট করেছি তার সামনে জাহার নামের সিন ফুটে উঠেছে সব কিছু নিয়ে তিনি এখন পেরেছান কে আসে কে কাঁদছে ছেলে কাঁদছে না মেয়ে কাঁদছে আহাজারি করছে বুক ফটা আর করছে এগুলো তার কিছুই আসে যায় না তার ভিতরে শুরু হয়ে গেছে ইয়া নি ইয়ান হাসার মজা লাগবে না এখান থেকে শুরু হয়ে গেছে এই যে অবস্থা এই জন্যই তিনি বলেছেন হা দিমুল্লা যে মৌত সমস্ত মজাকে নিঃশেষ করে দেয় শেষ করে দেয় ওই মৌতকে তোমরা বেশি করে স্মরণ করো তাহলে হাসি ফুর্তি আমোদ ফুর্তি বেহুদা কাজে সময় নষ্ট এগুলো আর তোমাদেরকে পেয়ে বসবে না তোমরা সিরিয়াস হবে লাদা হেক তুম কালিলা অলবাকেই তুমি শি তাহলে তোমরা বেশি করে কানবে আর অল্প করেই হাসবে কোনো সময় যে হাসা যাবে না তা নয় রসুল্লা সাল্লা সাল মাঝে মধ্যে হেসেছেন মাঝেমধ্যে হালাল একটু ফান করেছেন কিন্তু অধিকাংশ সময় তিনি কান্না কান্নাকাটি করেছেন যখন তিনি আর আল্লাহ তখন আল্লাহর কাছে চোখের পানি বেশি ফেলেছেন দুনিয়ার মধ্যে অনেক গল্পগুজবে মানুষ যখন বসে বিশেষ করে বন্ধু বান্ধবের আড্ডা যখন দেয় অনেকক্ষণ পর্যন্ত হাসা হাসি করে কতক্ষণ পর্যন্ত চলে হাসা হাসি গল্প কোনো একটা বন্ধু বান্ধব অথবা হালকা কোনো প্রোগ্রামের আয়োজন করা হয়ে গেলে দেখবেন লোকেরা অনেকক্ষণ পর্যন্ত হাসা হাসি করে কি করে এক একজন এক এক গল্প বলে চুটকি বলে যেটাকে একই বিভিন্ন রকমের কেসা কাহিনী বলে বিভিন্ন রকমের ঘটনা বলে আর অনেকক্ষণ হাসে আর হাসায় হাসে আর হাসায় অনেক সময় ঘটনা ঘটেনি এটা এটাকে সাজায় খুব করে একটু ঘটেছে ওটাকে খুব রং রস লাগায় এই রং রস লাগালে খুব হাসানো যাবে এখন একটা হাদিস আছে যে মিথ্যা কথা গল্প সাপেক্ষে হাসা হাসি করার জন্য ফান করার জন্য তাতেও যায় নেই সেটাও মিথ্যা হিসাবে সাব্যস্ত হয়ে যাবে আল্লাহ তালার কাছে তুমি মিথ্যা বলো না ওলা কুন্তা মা হান তুমি মস্কারি করে মিথ্যা বলো না কারো সঙ্গে আপনি একটু মস্কারি করবেন কি করলেন ওনার টেলিফোনটা মোবাইলটা আপনি পকেটে ঢুকিয়ে ফেললেন বা কোনো জায়গায় লুকিয়ে ফেললেন সেই ব্যথারা অনেকক্ষণ মোবাইলটা খোঁজাখুঁজি করছে কোনো জায়গায় পাচ্ছেন পেরেশান হয়ে গেছে আপনি দেখছেন না আমি তো কিছু দেখিনি কই না কই দেখলাম মিথ্যা কথা বলে ফেললেন তাকে দশ মিনিট কষ্ট দিয়ে পরে আসতে বের করে দিলেন এতক্ষণ আপনি এনজয় করলেন হাসাহাসি করলেন কাজটা কেমন হল দুইটা বড় গুণা হয়েছে একটা মুসলমানকে মোমেন্টকে আপনি এতক্ষণ পেরেশানিতে রাখলেন এটা টেনশনের বিষয় না এই কষ্ট দিলেন এটা কবিরা গুনা আর আপনি হাসেন কি মজা লাগে আপনার কাছে আর মিথ্যা কথা বলে ফেলেন আমি দেখিনি আমি লুকাইনি দুটো গুণা হয়ে গেল তারে মানুষ মিথ্যার মধ্যে থেকে গাফলতির মধ্যে থেকে হাসা হাসির মধ্যে পাশ্চাত্য জগতে অনেক সময় লোকেরা বিভিন্ন ফান ইভেন্ট করে টেলিভিশনে রেডিওতে শোনা যায় যে ঘন্টা বার ঘণ্টা হা হা করে হাসছে এক একজনের মিথ্যা কাহিনী বলছে মিথ্যা গল্প সাজাচ্ছে আর সবে হা হা করে হাসছে এবং এই হাসির প্রোগ্রাম অনেকক্ষণ চলে কয়েক ঘন্টা ব্যাপী চলে তো থেকে সরে আসতে হবে ভালো মুমিন যে যে আখ ব্যাপারে সচেতন তাকে আসতে হবে লাদাহাই তুম কালি ইলা ওলা বাঁকাই তুমি কাছিয়া তাহলে তোমরা খুব কমই হাসতে বেশি করে কাঁদতে ফলেয়াদু কালি ইলা ওয়ালিয়া কু কাছিয়া তারা হাসুক কম তারা কাঁদুক বেশি যদি আজকে কম হাসি বেশি কানতে পারি আল্লাহর কাছে তাহলে কালকে আমাদের দিনে আল্লাহতলা আমাদেরকে কান্নার রোল থেকে বাঁচিয়ে দেবেন জাহার্নামের চিৎকার কত চিৎকার করবে তালা সেই চিৎকার থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন আমাদেরকে আমাদেরকে জান্নাতে হাসি খুশির সাথে বসবাস করার জন্য তৌফিক দেবেন আল্লাহ তালা আমাদেরকে এইরকম জিন্দিগি যাপন করার জন্য অর্জন করার জন্য তৌফিক দান করুন। আমরা শেষের দিকে চলে এসেছি সিচুয়েশনটি একটা আমরা হাদিস থেকে বুঝতে পাচ্ছি যে কোন ব্যক্তির মধ্যে যদি শ্রীক না থাকে তাহলে আল্লাহ সুমাতাল্লা ক্ষমা করবেন সে যদি কোনো গুণা করে থাকে এখন একটা হাদিস আমি পড়েছি সে হাদিসটা রসুলাম বলছেন যে আমি এমন সম্প্রদায়কে চিনি যারা কাল কেয়ামতের দিনে তিহিমা পাহাড়ের মতো শুভ্র পরিচ্ছন্ন কিনে আল্লাহর কাছে হাজির হবে এবং আল্লাহ সমতলাল্লা তাদের সে নেগুলো ধুলোর মতো ফুদিয়ে উড়িয়ে দেবেন তার কারণ হলো তারা জনসম্মুখে ভালো কথা বলে বুজুগি দেখিয়ে তারা গোপনে গোপনে হারাম কাজ করে এখন আরেকটা হাদিস বোকার হিসাবে বলছে যে শিরিক না করলে আল্লাহ যদি ব্যবচারও করে থাকে তাকে ক্ষমা করে দেবে এখন এই গোপনে হারাম কাজটা কিরকম হারাম কাজ আমি এটা জানতে চাচ্ছি দেখেন আল্লাহ তালার রহমতের যে হাদিসগুলো থাকে এগুলো আমরা রহমতের আশা করে আল্লাহ তালার কাছে মাপ পাওয়ার আশা করে আমরা আশান নিতে যেন হই আর যেগুলো আল্লাহ তালার পানিশমেন্টের হাদিসগুলো বা আয়াতগুলো থাকে সেগুলো শুনে আমরা যেন সতর্ক হয়ে যাই আল্লাহ তালা দুইটা আমাদেরকে দিয়েছে। দুই দিক থেকে আমাদেরকে এগিয়ে নিতে চাচ্ছেন যে আমরা সিরেক করে যদি মারা যায় কোনো উপায় নেই সেরেকের কথা গুরুত্ব বোঝালেন সিরেক না করে মারা গেলে আল্লাহ অনেক কিছু মাফ করে দিবেন। তো মু কথা হলো যে আল্লাহ তালা মাফ করে দিবেন তও বাটা তার সঙ্গে যোগ হয়ে গেলে মাফ পাওয়াটার সম্ভাবনা বেশি আর আল্লাহ তারা সবাইকে মাফ করে দিবেন কাউকে হিসাব নেবেন না শুধু এই কথা আল্লাহ তারা বলেন নিজে সেরেক না করে মরে গেলে যে কথা আছে সেই কথার মধ্যে অনেক ব্যাখ্যা বিস্তারিত আছে যে তার অর্থ আমরা আশা পেলাম কিন্তু এর অর্থ এই নয় যে আমি সেরেক সারা যে কোনো গুণা করতে পারি এই মেসেজটা নেওয়া রঙ হবে এটাও আসলে তৌহিদের পরিপন্থী সেরেক না করার অর্থে কি তৌহিদ থাকা তৌহিদ থাকা মানে আল্লাহকে ভয় করা তো আমি কীভাবে গুণা করে যদি আল্লাহকে ভয় করি এখানে তো তহিদেরও অভাব হয়ে গেল ব্যাপারটা দেখেছেন কাজেই আমাদেরকে তহিদের ব্যাপারে যেমন সচেতন হওয়া লাগবে তেমনি প্রত্যেকটি আমুলের ক্ষেত্রে কবিরা গুনার ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে প্রত্যেকটি ফরজ ওয়াদেবের ব্যাপারে করার ক্ষেত্রে আমাদেরকে অ্যাটেনশন দিয়ে করে যেতে হবে এইভাবে আমাদের ব্যালান্স একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে হবে অবিল্লাহী তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক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 بل ان ياتي يوم لا ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া পথে ব্যয় করা তার দাওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাথে থাকুন আপনার জাকায় অর্থ পাঠাতে পারেন আই আর उंड नंबर शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर रेट पीस टी डटी मानवतार समाधान পরিষ্কার করতে হবে মনের ধর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয় বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের কুফল শুধু পৃষ্টিবি বাংলায় চোখ ও জীবের কুফল आज आप रत एगारोट्रचार सकाल दस टाय बांगलेश